আসসালামুকমত্রক আলহামদুলিল্লাহ রবীলিন সমানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়া kitab থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে যেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বাবু ফজলী লাইল তাহাজুত পড়ার ফজিল তাহাজুতের ফজিল লাইল বলা হয় রাত্রিতে সলাত আদায়ী করা তাহাজুত পড়া আর এই তাহাজুতের তাহাজ পড়ার সময় হয় এসার পর থেকে নি সবে সাদিক হওয়া পর্যন্ত এটা তাহাজের সময় এসার পর থেকে নি শবে সাদিক পর্যন্ত ফজরের সময় হওয়া পর্যন্ত এটা তাহার্যুতের সময় তবে উত্তম সময় রাত্রের শেষ তৃতীয়াংশের সময় উত্তম সময় হল রাত্রের শেষ তৃতীয়াংশে তাহাজ পড়া যে অংশে স্বয়ং রব্বুল আলমিন উনি প্রথম আসমানে নেমে আসেন নেমে আসার পর মানুষদেরকে ডেকে ডেকে বলেন যে আছে কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আছে কেউ যে আমার কাছে চাইবে আমি তাকে দিব আছে কেউ গ্রস্ত যে আমার কাছে মুসিবত দূর করার জন্য দোয়া চাইবে আমি তার দোয়া কবুল করব। তো শেষ আল্লাহ আল্লাহতালা উনি নেমে আসেন এবং শেষ রাত্রে সলাৎ আদায় করলে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা সেখানে হাজির হন এবং উপস্থিত হন আমরা এ বিষয়ে জানব যে আল্লাহ রবুল আলমিন নবী করিম সাহা সালামকে এই তাহাজ্যুতের সলাৎ ফরস করে দিয়েছিলেন ওনার জন্য এটা ফরস ছিল কিন্তু আমাদের জন্য এটা নফল এবং সন্ন্যত আল্লা কি বলেছিলেন আপনি রাত্রি জেগে বদত করুন ইল্লা কালিল তবে কিছু অংশ বাদ দি নিহ অর্ধেক রাত অথবা অর্ধেকের কিছু কম সময় আপনি দাঁড়িয়ে তাহাজের সলাৎ আদায় করুন তো এই এই তাহাজের সলাৎ নবী করিম সাল্লাম উনি নিয়মিতভাবে আদায় করতেন এবং আমরা হাদিস শুনবো যে আল্লাহ নবী সালাম বলেছেন যে আফজ আলু সলাতি বাহাদ আল ফরিদাতি লাইল। ফরজ সলাতের পর সবচাইতে আল্লাহর নিকটতম করার সবচেয়ে বেশি বড় মাধ্যম সেটা হলো লাইল তাহাজের সলাৎ এবং দুনিয়ায় যত আল্লাহর খাস বান্দা আছেন আল্লাহর নবী আছেন বলি আছেন ইনারা সবচাইতে বেশি তাহাজ্জতের মাধ্যমেই আল্লাহ আল্লাহতালার নৈকট্যতা লাভ করেছেন আর তাহাজতের সময়টি এজন্য গুরুত্বপূর্ণ যে ওই সময় এবাদত করলে দুনিয়ার সকল মানুষের নজর থেকে দূরে থাকা যায় রিয়াকারি আসে না দেখাওয়া আসে না সবাই শুয়ে থাকে আর সেই সময় অন্ধকার রাত্রে উঠে তার স্রষ্টার জন্য দাঁড়িয়ে কেয়াম করা আল্লাহ বলছেন অমিন লাইল। রাত্রির কিছু অংশে আপনি আল্লাহর মর্যাদার একটি কারণ হবে কিন্তু এটা যদি কেউ পরে তাহলে এর জন্য এক্সট্রা বনাাস হবে এটা অতিরিক্ত তার একটা মর্যাদা বৃদ্ধির একটা বড় মাধ্যম হবে মাহমুদা। হয়তো এর ওসিলাই আল্লাহ তালা আপনাকে সে সম্মানিত স্থান দান করবেন মাকামে মাহমুদ আল্লাহ নবী ইসলাম বলেছেন উনি যখন মেয়রাজ গিয়েছিলেন আল্লাহ তালা ওনাকে যখন জান্নার দেখিয়েছিলেন। তো তখন উনি আসমানের উপরে তাকিয়ে সুন্দর একটি ঘর উনি মহল এবং সুন্দর একটি বাড়ি দেখতে পেয়েছিলেন তো ওনাকে বলা হয়েছিল উনি জিজ্ঞেস করছেন এটা কার তিনি বলছেন আল্লাহর একজন নেক খাস প্রিয় বান্দার যার জন্য আল্লাপাক স্পেশাল ভাবে এই ঘরটি তার জন্য বানিয়েছেন এবং আশা করা যায় যে সেটা আপনিই হবেন অকাল তালা আল্লাহ তালা বলছেন তাত বলছেন আল্লাহ যার অনেক বান্দা সাহাবেকরাম তাদের উদাহরণ দিয়ে বলেছেন তাদের পিঠ তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় তারা তাদের প্রতিপালককে নিজের পিঠটাকে বিছানা থেকে আলাদা করে গোম থেকে উঠে তারা আল্লাহ সন্তুষ্ট জন্য তাহায্য চলাচাদ করেন তারা নে তাদের প্রতি খুশি হন ওলা আল্লাহ তালা আরো বলেছেন লিপ্ত করে দেয় সম্মানিত ও দর্শক মন্ডলী দিন এবং রাত সবই আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দিনকে সৃষ্টি করেছেন রাত কে সৃষ্টি করেছেন এবং এই সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য এই দিন রাত্রে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট বর্জন করার জন্য তাহাজ আদায় করতেন রাত্রির অধিকাংশ সময় উনি দাঁড়িয়ে সলাৎ আদায় করতেন হত্তা কদমাহু এবং এত দীর্ঘ কেয়াম করতেন আপনি এত কষ্ট করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সলা করেন এত কষ্ট কেন করেন অত আল্লাহ আপনার আগের এবং পিছের সকল গুণা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তার আপনাকে মাসুম বানিয়েছেন সকল গুণা থেকে মুক্ত করে দিয়েছেন করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দিলেন আল্লাহ যদি আমাকে মাফ করে দেন তাহলে সেই রবের প্রতি আমি সুক্রিয় আদায় না আমি কি আল্লাহ সুক্রিয় আদায় না তাহলে আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় সম্মানিত নবী বানিয়েছেন সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আল্লাপ ওনাকে বানিয়েছেন সারা বিশ্বর শ্রেষ্ঠ নবী আল্লাহ আল্লাপা কোনাকে বানিয়েছেন আল্লাপনার আগের পিছায় সকল গুণা মাফ করে দিয়েছেন তারপরেও তিনি ওনার প্রতিপালকের জন্য এত এবাজতে লিপ্ত থাকতেন আল্লাহর শুক্রিয় আদায় করার জন্য তাহলে উনি যদি এত বেশি আল্লাহর ভয়ে আল্লাহর আশায় দীর্ঘক্ষণ যাব যদি এবাজত করতে থাকেন তাহলে সেখানে আমাদের মতো মানুষ যারা আমরা পথে পথে গুন আমাদের কত গুনা আমরা করে থাকি তাহলে আমাদের জন্য আরো কতই না বেশি আল্লাহর জন্য আল্লাহর ভয়ে কাতর হওয়া দরকার এবং আল্লাহর জন্য তিনি বলেন নবী করিম সাহসালাম উনি একদিন ওনার বাড়িতে গিয়েছেন ফাতেমার বাড়িতে গিয়েছে তো এমন সময় গিয়েছেন হয়তো শেষ রাত্রের দিকে তারা কাহু ওনার দরজায় ঠোকা দিয়েছেন তো দেখলেন ইনারা শুয়ে আছেন শুয়ে আছেন তো শুয়ে থাকার অর্থ এটা নয় যে তারা তাহাজ পড়েন না বা পরবেন না তা নয় হয়তো ইনি যেই সময় গিয়েছেন সেই সময় শুয়েছিলেন তখন তিনি বললেন তোমরা তাহারুত পড়ো না তার মানে কি তো এখন তো তাহাজুত পড়ার সময় اتريت داري عبادت করার সময় তোমরা শুয়ে আছো কেন তো ওনার মে জামাইকে উনি উদ্বুদ্ধ করলেন তাহাজ্জুদ পড়ার জন্য কিয়ামুল লাইল আদায় করার জন্য وان سالم ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে খাত্তাব عن ابيহি ان رسول الله صلى قال نعم الرجل عبد الله لو كان يصلي من الليل قال سالم فكان عبد الله بعد ذلك لا ينام من الليل إلا قليلا متفق عليه সালিম বিন আবদুল্লাহ বিন অমর বিন্তা হুতান তিনি বলেন উনি ওনার আব্বা থেকে এর করেছেন বলেন বলেছেন ভালো মানুষ আবদুল্লা ভালো মানুষ আর এর ভালোর সাথে যদি সে তাহাজুত পড়তো রাত্রিতে জেগে যদি কিছু ইবাজত করত তাহলে তার জন্য কতই না ভালো হতো তার জন্য কতই না ভালো হতো কলা সালিম সালিম বলছেন ফকান আবদুল্লাহ বা জারিকমির খালিল্লা এই কথা শোনার পর আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহন উনি রাত্রিতে অনেক কম সময় সুতেন আল্লা নবী বলছেন যে সে ভালো যদি রাত্রে তাহাজ পড়তো তো এটা শোনার পর সে আরও বেশি তাহাজুতে রত হয়ে অনেক কম সময় রাত্রিতে সুতেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা তাহাজুত ছাত পড়ার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনে আসতেছিলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইন আল্লাহ আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সারা দুনিয়ার মানুষকে পড়তে বললেন बहुदी हेदाय मध्य चिंता देखने अनुष्ठान छाय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 समय भलो व्यवहार दुनिया भी किसी दाय दायित्व पालन कर मानवतारे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे टी শুনেছিলাম এ বিষয়ে আর একটি হাদিস আমাদের সামনে আননি كان يقوم الليل عبدالله بن عمر بن عاص رضي الله تعالى عنه تنه بولن رسول الله صلى الله عليه وسلم بولن يا عبدالله يا عبدالله لا تكون مثل فلان ونحن جانتے پرلن جا عبدالله بن عمر شه قیام الليل عدائي کره تحجد پڑه تو عبادت رخیط تره جئی عبادت نیومی تو کرا های ها ایتا اللرکا چه بشی پریو جئی عبادت تی প্রত্যেক দিন করা হয় এমন না যে আব্দুল্লাহ আব্দুল্লা ফুল মতো যেন তুমি হইয়া কানায় লাইল ওই ব্যক্তি আগে তাহাজ পড়তো পূর্বে তাহাজ পড়তো এরপরে সে তাহাজ পড়া ছেড়ে দিয়েছে তো তাহাজ সর্বোচ্চ হল এগারো রাখার যেটা আমরা জানবো ইনশাল্লাভ সময় হয় যতটুকু নিয়মিত নিয়মিতভাবে পড়া উচিত কানে শয় পেশাব করেছে ওই ব্যক্তির কানে শয়তান পেশাব করেছে আউকলাফি উজুনহি অথবা বলছেন তার এক কানে বহায় মুসলিম হাজির তার অর্থ হলে যে শয়তান তাকে একেবারে ঘুমে লিপ্ত করে দেশ শয়তান পেশাব করার অর্থ হলে যে শয়তান তার উপর চড়ে বসেছে আর তাই যদি না হতো যেই মুসলিম যে মমেন তার বিশ্বাস যে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে আমার আমল যদি ভালো না হয় তাহলে কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে এই ভয় এবং ভীতি যার ভিতরে আছে সে পুরা ছুঁইতে পারে না এই বলছে ওই ব্যক্তির উপর শয়তান সওয়ার হয়েছে এই জন্য পুরারা শুয়ে আছে তাহার জোট না নেয় তো যদি চো ফরজ নয় কিন্তু তারপরেও আল্লাহ নবী সালাম যেভাবে অম্মুদদেরকে উদ্বুদ্ধ করছেন যেভাবে এদেরকে উৎসাহিত করছেন তাতে বোঝা যাচ্ছে যে এর একটা বিশেষ গুরুত্ব আছে যার জন্য উনি বেশি তাকিত করছেন তিনি বলেন বলছে তোমাদের ঘাড়ের উপরে শয়তান তিনটা করে গিরে দেয় মানুষ যখন রাত্রিবেলা সই তখন শয়তান তার ঘাড়ের উপরে কয়টি গিরে দেয় তিনটি করে গিরে দেয় ইা যখন সে সই ঘুমায় তার ঘরে বসে তিনটা গিরে দেয় তিনটি গিরে দেয় আর যখন এক একটা করে গিরে দেয় তখন সে কি করে আলাই ক্যালাইলুন তবইলুন ফারকুত। তোর রাত অনেক লম্বা শুয়ে পড় এটা বলে আর একটা গিরে দেয় আলাই ক্যালাইলুন তবিল ফরকুত তো রাত অনেক লম্বা তুষিয়ে পর বলছেন ফাইদাস ওই ব্যক্তি যখন ঘুম থেকে ওঠে আল্লাহ ঘুম থেকে ওঠার পর যদি আল্লাহ কে সে স্মরণ করে মুখ থেকে যদি বলে আলহামদুলিল্লাহ আহ বাদামা আমাতানা ও ইলে হিন্ন এই দোয়া যদি পরে এতটুকু না জানলেও কম আজ কম আল্লাহামদুল্লাহ কারণ সে মৃত্যু থেকে আবার জীবিত হল ঘুমন্ত অবস্থায় মানুষের কোনো হুশ থাকে না ঘুমন্ত অবস্থায় তার পাশে থেকে কোনো দিন চুরি করিলে সে বুঝতে পারে না ঘুমন্ত অবস্থায় সে ঘুমের মধ্যে কত কিছু তার জন্য হয়ে যাচ্ছে স্বপ্নে যেগুলি অবাস্তব যার বাস্তবতা কিছু নেই তো এই জন্য ঘুমের পূর্বে কি দোয়া করতে হয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি আর তোমার নামেই আমি আবার জাগ্রত হব। তো কোনো ব্যক্তি যদি এই যে তিনটা গিরে তার গরদানে উপর পড়লো ঘুম থেকে উঠে যদি এই দোয়াটি পড়ে নেয় আলহামদুলিল্লাহ ইন হাল্লা ওকদাতান ঘুম থেকে উঠে যদি কেউ আল্লাহকে স্মরণ করে দোয়া পরে তাহলে ওই তিনটি গিরা থেকে একটি গিরে অটোমেটিক খুলে যায় এরপরে ঘুম থেকে উঠে যদি ওই ব্যক্তি অজু করে ইন হাল্লাত ওকদাতান তো দ্বিতীয় গিরাও খুলে যায় ইনশাল্লা এরপরে যদি সে সলা আদায় করে নামাজ পড়ে তার তিনটা গিরাই সব খুলে যায় সবুহান সে ব্যক্তি হাসি খুশি এবং তাজা মন নিয়ে সকাল করে হাসি খুশি তাজা মন নিয়ে সকাল করে ওয়া ইল্লা আর তা যদি না হয় ঘুমালাম তো নাক ডেকে ঘুম পারলাম উঠলাম তো গা মোচর দিয়ে মুখে কিছু বলা নেই আলহামদুল্লাহ বললাম না উঠে উজু করলাম না সলাটা গির মানসিক কষ্টে সে লিপ্ত হয়ে গেল সকালে উঠলো যখন তো তার অন্তরটা যেন সতস্ফূর্ত নয় হাসি খুশি নয় কাসলান অলসতা ভাব নিয়ে সে সারাটা দিন তার কেটে গেল মোত্তা ফকোনালী বোখারি মুসলিম হাদিস এই জন্য যারা নাকি ফ্রজরে সলাথ আদায় করে এটা খেয়াল করবেন যারা সকালে টাইম মতো ওঠে ওঠার পর দোয়া পরে মিসওয়াক করে এবং অজু করে অজু করে যখন ফ্রজের সলাচ আদায় করে তার দেখবেন মনে খুশি মনে কি লাগে খুশি লাগে আর যারা ওই ওই সময় না উঠে ছয়টা সাতটা আটটা নয়টা যারা ওঠে ওদের ঘুম শেষ হয় না ওই ওঠার পরও তারপরে দেখবেন ওই অলসতা ভাব সারা দিনটা তার অলসতার মধ্যেই আছে তো শরীয়ত যেটা বলেছে শরীয়তের বিধান মানার মধ্যেই মানুষের কল্যাণ শরীয়ত যেটা বলেছে এটা ফলো করার মধ্যেই মানুষের জন্য কল্যাণ তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা আসলো সেটা হলেই যে রাত্রিতে ঘুম থেকে ওঠার পর এই তিনটি কাজ না করা পর্যন্ত তিনটি গিরা খোলে না হু তিনি বলেন বলেছেন নাস, হে লোকসকল আফসুস সালাম তোমরা পরস্পর একে অপরের মাঝে সালাম প্রদান করো। করোস্ত করো তোমরা মানুষদেরকে খানা খাওয়াও বি আর রাত্রিবেলায় মানুষ যখন শুয়ে থাকে তখন তুমি উঠে নামাজ পড়ো তাদখুল জান্নাত সালাম তুমি নেদ দ্বিধায় সহি সালামতে জান্নাতে চলে যাবে সুহান্লা তিনটি কথা বলছে পরস্পর সালাম প্রদান করা মানুষদেরকে খানা খাওয়ানো খানা খাওয়ার মধ্যে সাধ্য মতো যতটুকু তার সম্ভব আমরা শুনেছি যে একজনের খাওয়া দুজন খেতে পারে তো আমি যদি একজন খাওয়া রান্না করেছি একজনের এরপরে কোনো ভিক্ষুক যদি আসে তাহলে আমার খানা থেকে অর্ধেক দিতে পারবো এটাই কোনো সমস্যা নেই দুইজনের খানা রান্না করা আছে ব্যবস্থা করা আছে তিন জন লোক চলে আসছে আর একজন ভিক্ষুক আসছে তাহলে এই তিন জনের খাওয়া থেকে আমি আর জনকে খাওয়া দিতে কোন দ্বিধাবো কারণ আল্লাহ বর দিবেন দে তো মানুষদেরকে খানা খাওয়ানো যতদূর সম্ভব যতটুকু খানা বাঁচবে অতটুকু সেখান থেকে সাধ্য মতো মানুষদের খাওয়া খাওয়াতে হবে আর মানুষেরা যখন শুয়ে থাকে তখন তাহার পরা যদি সেটা ফরজ নয় বলেছি এর বিশেষ ফজিল্লাম আফদালাম আবু হরে তিনি বলেন রসুলাম বলেছেন আফদ্যাম সবচাইতে উত্তম সোম উত্তম শিয়াম বাদাল ফরিজাতে সলাতুলের পর যত সলাত আছে সবচাইতে উত্তম সলাৎ উত্তম নামাজ হলো তাহার নামাজ এই এই উত্তম নামাজের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন হয় হাদিসটি ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা পেয়ামাইল তাহাজ পড়ার ফজিলত সম্পর্কিত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম আমরা জানলাম যে পড়লে পরলে পাক খুশি হন এবং তাহাজ্জের মাধ্যমে আল্লাহ তাল্লাহার সবচেয়ে বেশি নৈকট্যতা অর্জন হয় আল্লাহর কাছে দোয়া করিয়ে আল্লাপাক আমাদেরকে জান এ ধরনের ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন আল্লাপাক আমাদেরকে যেই কাজ করলে আল্লাহ রাজি এবং খুশি হবেন সেই কাজ যেন আমাদের দ্বারা আল্লাপাক করার তৌফিক দান করেন এই দোয়া করেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী দর্শে আসবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কামল করার তৌফিক দান করুন আওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহামি আপনার আপনার পারে পারে শূন্য এক এক তিন দুই তিন দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান পরিচালনার জন্য सुंदर एक विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुनार आलोक जीवन गढ़ारृथा निर्वाचित कितब बुलुल माराम मीन आदिल्लाकाम मध्यमे दर्शे हदीसर सुव्यवस्था करक के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন এর দার্সেহাদেশ শুধুমাত্র পৃষ্টিভি বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পৃষ্টিভি বাংলায়